আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবীন্দন ওসালাম আলঈদুল নবীনা মুহাম্মদ প্রিয় দর্শক শ্রোতা বাইবারা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি রসুল আকরমসালামের সংক্ষিপ্ত জীবনের কিছু অংশ নিয়ে আলোচনা করার জন্য হ্যাঁ এরপর্বে যা থাকছে সেটা হচ্ছে হজ সংক্রান্ত রসুল আকরমের হজ সংক্রান্ত কথা যখন আপনার জুমার দিন মানে জিলহজের নয় তারিখে যখন সূর্য উদিত হয় তখন রসুল আকরমসু ইসলাম আরাফার দিকে রওনা করেন যখন সূর্য ঢলে যায় পশ্চিম আকাশে তখন তিনি চলে গিয়ে অবস্থান করেছিলেন বতনুল ওয়াদির মধ্যে আরাফার এলাকার বতনুল ওয়াদি মানে উপত্যকার মানে ভিতরেই তিনি প্রবেশ করে গেছেন এবং সেখানেই আপনার ওরানা এলাকাতে তিনি রসুল আকরমসু ইসলাম তার। সেই ঐতিহাসিক ভাষণ দিয়েছেন যেটাকে আরাফার ভাষণ বলা হয় এবং সেটা ছিল তাঁর মোটের পিঠে চড়ে কাসুয়া নামক তার মোট ছিল মোটের পিঠে চড়ে তিনি সে আরাফার ভাষণ দিয়েছেন ওরানা নামক এলাকার মধ্যে রসইল আকরমস ইসলাম আরফার ভাষণ দিয়েছিলেন সেই ঐতিহাসিক ভাষণ সেখানে তিনি কয়েকটা জিনিস ইসলামের যে মৌলিক ব্যাপারগুলো সেগুলো তিনি সাব্যস্ত করেছেন এবং জাহিলি যুগের কিছু আপনার মৌলিক কথাকে তিনি করেছেন এবং মূল পাঠন করেছেন এই মানে অল্প পরিসরে রসুল আকরামস ইসলামের সেই খোদ বা আরাফার খোদ বা বর্ণনা করার কোন সুযোগ নেই যে ব্যক্তি বিস্তারিত জানতে চান এই লেখকের অর্থাৎ শেখ মুসাবিন রাশেদ আল আজমের লেখা বই যেটা মুন যেটা আমি শুরুতে বলেছিলাম তার সেই কিতাবে আপনারা দেখতে পারেন যখন রসুল আকরম সাল্লাহ আলী ইসলাম তার আলফার ভাষণ শেষ করলেন তখন তিনি জোহরের নামাজ এবং আসরের নামাজ একত্রে পড়লেন কসর করে পড়লেন এবং এর মাঝে কোনো কিছু তিনি আর করেননি হম পাশাপাশি আদায় করলেন যখন রসুল আকরমসলাম সে আরফার খোদ্ দিলেন সালাতও শেষ করলেন তখন রসুল আকরমসলাম তার যে পাসপা ওঁঠ এই ওঠে উঠে তিনি আপনার মকফ যেখানে তিনি অবস্থান করেছিলেন সেইখানে আসলেন এবং তিনি কেবলামুখী হলেন এবং সেখানে তিনি আপনার দাঁড়িয়ে থাকলেন আপনার দোয়ায় ব্যস্ত ছিলেন এবং তিনি কান্নাকাটিতে ব্যস্ত ছিলেন যতক্ষণ পর্যন্ত আপনার সূর্য ডুবে না যায় রসুল আকরম সালাম মানুষদেরকে এটাও বলেছেন যে সবচেয়ে উৎকৃষ্ট দোয়া হচ্ছে এই আরাফার দোয়া এবং রসুল আকমস ইসলামের উপর আরফায় থাকা অবস্থায় আল্লাহ হাজির একটি বিশেষ আয়াত নাজিল করেন সেটা হচ্ছে আলিয়া উমা আকমালুল আলীকুল ইসলাম আিনা ইসলামের পরিপূর্ণ তার ঘোষণা আল্লাহরানু আয়াতের মাধ্যমে দিয়ে দেন যখন সূর্য ডুবে গেল এবং ভালো করে ডুবে গেছে তখন রসুল্লা আকরমালাম আরভি মুজদের ভাই দিকে রওনা করলেন রসুল আকরম সাল্লামাম আপনার মাগরীব এবং এশা কসর করে পড়েছেন মুজদের ভাই এসে তারপর তিনি আপনার শুয়ে গেলেন ফজর হওয়া পর্যন্ত ফজরের সময় হওয়া পর্যন্ত তারপর তিনি ফজরের সময় উঠলেন এবং ফজরের নামাজ আদায় করলেন এবং এটা ছিল কি ঈদের দিন হ্যাঁ ঈদের দিন এটাকে হাজ্জা আকবরের দিন বলা হয় হ্যাঁ রসুল আকরম সাল্লাম তার যে কাসমা নামা কোট সেটার পিঠে চড়লেন এবং কেবলামুখী হলেন পরে এবং আল্লাহর কাছে দোয়া করলেন। এবং আল্লাহর বর্ণনা করলেন দিলেন এবং তাহলিল বলে আল্লাহর মহত্ত্বের ঘোষণা দিলেন তারপর তিনি নেমে গেলেন হ্যাঁ সেখানে তারপর তিনি এইভাবেই করতে থাকলেন যতক্ষণ পর্যন্ত একবার এলাকাটা আলোকিত না হয়ে যায় এলাকাটা যখন আলোকিত হয়ে গেছে এমনি আব্বাস রিয়া আনহুমাকে যে সেই ঈদের দিন আপনার সকাল বেলায় আদেশ করলেন কি যেন তিনি আপনার সে পাথর মারার জন্য পাথর আপনার ইয়ে করে সংগ্রহ করে সেই পাথর পাথরগুলা কুড়িয়ে নেওয়ার জন্য আদেশ করেছেন তখন তিনি হজরত এমনি আব্বাস রাজি তিনি ষাটটা পাথর তিনি সংগ্রহ করেন হম তারপর রসুল সেই মাস হারাম থেকে মানে মুজদালিফা এলাকা থেকে তিনি সূর্য ডুবার আগেই সূর্য উঠার আগেই কিন্তু রওনা করেছেন মর্শিকদের বিপরীত করেছিলেন কারণ মোর্শিকরা যখন হজ করত তখন তারা কিন্তু সূর্য রানা করত এই কারণে তিনি মুজদিরাবাদ থেকে সূর্য উঠার আগেই রওনা করেন কিন্তু এলাকা একেবারে মানে ফর্সা হওয়ার পর যখন রসইল আকরমসুসলাম জামরায় আকাবাহ মধ্যে পৌঁছালেন তখন তিনি দাঁড়ালেন আপনার উপত্যকার নিচের অংশে এবং তিনি কাবা শরীফকে বামে রাখলেন মীনাকে ডানে রাখলেন এবং জামারা তখন রসুল আকরম ইসলাম শিব আদি থেকেই তিনি ষাটটা গঙ্কর মারেন আপনার জামরায় আকাবার মধ্যে তারপর তিনি যখন পাথর মারেন তখন প্রত্যেকটা পাথর মারার সময় তিনি বলছিলেন যে আল্লাহ শিখে নাও আমার কাছ থেকে এরপর আকমসালাম সেখান থেকে মানে হাতি জবাই করার জায়গায় পৌঁছে গেলেন মিনার মধ্যে এবং তিনি নিজ হাতেই তেষট্টিটা মোট জবাই করলেন এবং তার ওটগগুলো কিন্তু এত সহজে জবাই হয়েছে ওটগুলা শুধু ছুটে আসছিল রসইল আকলামসালামের কাছে যে কে কার আগে জবাই হতে পারে চমৎকার রসুল আকরমের একটি মজা জায়গা রসুল আকরম হজরত আনস রানু বলেন বলে আমি দেখলাম রসুল আকরুল স্লামকে আর রসুল চুল নিয়ে সবাই সংগ্রহ করতেছিলেন যখন রসুল আকরম মাথা ছেঁচে শেষ করলেন তখন তিনি নিজের জামা পরলেন এবং তিনি সুগন্ধি লেগিয়ে দিয়ে ব্যবহার করলেন যেটা লাগিয়ে দিয়েছে হজরত আয়সা রাহ আনহা যখন রসুল আকরাম তার মাথা ছেঁচে ফেললেন এবং তিনি জামাও পরে ফেললেন এবং সুগন্ধি বে বার করলেন তখন রসুল আকরাম তিনি আবার কি করলেন আপনার উটের পিঠে চললেন এবং তিনি আপনার রওনা করেন বাইতুল্লার দিকে জোহরের আগেই রওনা করেন তিনি বাইতুল্লার দিকে সেখানে গিয়ে তিনি তপ হেফাজা করেন যেটাকে বড় তপ বলা হয় তিনি তার ওঁটের পিঠের উপর থেকেই তিনি এই তপটা করেন কেন করছিলেন যেন মানুষ তাকে দেখতে পায় মানুষ শিখতে পায় এবং তিনিও মানুষদেরকে দেখতে পারেন এইজন্য উটের উঁটের পিছিয়ে তিনি আপনার তোয়াপটা করলেন তারপরে তিনি জমজমের কাছে আসলেন এবং জমজম পানি পান করলেন এরপর তিনি মিনার দিকে সেই দিনের রওনা করলেন এবং রসুল আকরম সাল্লাহাম আপনার যে প্রত্যেকটা জামারা যেখানে পাথর মারা হয় তিনটা যে আমার আছে তিনটা দিন এগারো বারো তেরো এই তিনটা দিনে রসুল আকরম সূর্য ঢলে যাওয়ার পরেই সেখানে পাথর মারতে ছিলেন এখানে একটা কথা মনে রাখতে হয় সেটা হচ্ছে করেছেন কিন্তু সাই করেননি কেন কারণ রসুল আকরম ইসলামকে রান হজ করেছেন আর ইতিপূর্বে তিনি উমরা যখন করেছিলেন শুরুতে এসে তোয়ফ সাই করেছেন ওই সাইটা তার জন্য স্ট্রক থেকে গেছে এই জন্য তারা সাই করতে হয়নি রসউুল আকরমসলাম এভাবে তার বরকতময় হজটা শেষ করলেন বেদার মাধ্যমে বিদায় তোয়ফ করার মাধ্যমে এবং তিনি মানুষদেরকে এই ঘোষণা দিয়ে বলেন লাইয়ানা আহাদুন হাত্তা কুনা সর্বশেষ হজের পরে যেটা বিদায় দেওয়ার আগে মানে ওই এলাকা ছাড়ার আগে বিদায় তো করতে হয় এটার ঘোষণা দিলেন এরপর রসুল আফর ইসলাম ফিরে আসলেন মদিনার দিকে এবং তার সাথে তিনি কিছু জমজমের পানে আসেন হুম এবং এটাই ছিল রসুল আকরামস ইসলামের আপনার সংক্ষিপ্ত হজের বর্ণনা হুম এটা একবারে সংক্ষিপ্ত আকারে বলা হয়েছে হ্যাঁ বিস্তারিত বলা হয়নি যেটাকে আপনার আপনার বিদয়ী হজ বলা হয় কারণ এরপর তিনি হজ করেননি হ্যাঁ এরপর যে এইখানে আমরা শেষ করছি আরেকটা পর্বের অপেক্ষায় থাকুন সে পর্যন্ত অপেক্ষায় থাকার আল্লাহ তহিদিন ওসলিল্লাহ আলব আহমদ আলাহি ওসি আজমাইন